فقد قال المؤلف رحمه الله تعالى عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى انه قال إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك فمن هم بحسنه فلم يعملها كتبه الله عنده حسنه كاملا العالمين আমাদেরকে ভালো কাজের নির্দেশ দান করেছেন এবং ভালো কাজের নেকিকে বর্ধিত করেন অক্ষান ধরে বা পাপ অন্যায় কাজ আল্লাহ হারাম করেছেন আর কেউ যদি তাতে লিপ্ত হয় বা সেটা করে ফেলে তাতে শুধু একটি গুণাই লিখা হয় এটা প্রমাণ করে রব আলিনের রহমত তার গজবের উপর ক্রোধের ওপর যে বিস্তার লাভ করে এবং প্রাধান্য পেয়েছে ইন্দর আল্লাহ গজাবি তিনি রহমান রাহিম আল্লাহ রবুল্লা আলমিনের দয়াও আছে এবং আল্লাহ রবুল্লা আলমিনের ক্রোধও আছে কিন্তু আল্লাহর ক্রোধ দের চাইতে দয়া রহমত তিনি আর মানুষের মাতা পিতার চাইতে নম্বর সাঁত্রিশ এমাম নাবির রহমতাল এর চল্লিশ হাদিস নামক কিতাবের এই হাদিসের আজকে সারহা বা ভাষ্য ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ বলছেন আব্বাস মানে আব্বাসের ছেলে আব্বাসের ছেলে যখন বলা হবে তখন আব্দুল্লাহ উদ্দেশ্য হবে তার অন্য অন্য আরো সব ছেলে আছে সব ছেলে উদ্দেশ্য হবে না যেমন আরো প্রসিদ্ধ একজন ছেলে ছিল ফজল ইবিন আব্বাস আব্বাসের ছেলে ফজল বড়ই সুন্দর এবং সুঠাম ব্যক্তি খুব উঁচা মানুষ ছিলেন ঘটনা হজের মৌসুমে আছে নবী সালামের বাহনের পিঠে চড়েছিলেন কাসাম আব্বাস আব্বাসের ছিলেন কাসাম আছে কিন্তু সেগুলি উদ্দেশ্য হবে না প্রসিদ্ধ যিনি মফাসের যিনি আলিম যিনি ফকিহ যিনি অনেক হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আন আনহমা এই জন্য আব্বাসের ছেলে আবলিম আরিম সাল্লাম থেকে বর্ণনা করছেন তিনি সব হাদিসের অন্তর্ভুক্ত যা নবী করিম সাল্লাম বর্ণনা করেছেন তার প্রতিপালক আল্লাহ থেকে তার মানে এই হাদিস এর নাম হচ্ছে আল্লাহিসুল কুদ্সি আল্লাহিস কুদ্সি এটা পরিভাষা এই এই ধরনের হাদিস যা আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে তার নামকরণ হচ্ছে হাদিসুল কুদ্দি নবিস্লামের যে কোনো হাদিস ওয়াহি যে কোনো হাদিস তার বচন হোক উক্তি হোক অথবা কর্ম হোক আমল হোক তাও হাদিস কারণের পক্ষ থেকে বলেননি আর করেনি অমায়ন্ত কয়ল হাওয়া দিনের বিষয়ে নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না কোনো কাজ করতেন না অমায়ন্ত কয়ল হাওয়া দুনিয়ার বিষয়ে তো দুনিয়ার বিষয়ে যেগুলো বলেছেন সেগুলো হাদিস নয় এগুলি দিনের সাথে সম্পর্কিত নয় কিন্তু দিনের সাথে সম্পর্কিত যে যেসব বিষয়গুলি রয়েছে সেগুলি হচ্ছে ওয়াহি তো যখন ওয়াহী তখন সেগুলিও তো আল্লাহ যেহেতু আল্লাহর সাথে করে বর্ণনা করা হয়নি সেই জন্য সেটা হচ্ছে শুধু হাদিস হাদিস নয় তাহলে হাদিস কুদ্সি আর এ হাদিস পার্থক্য এটা এখন হাদিসে কলসি আর কোরআন কেরিমে কতটা পার্থক্য হাদিস কুদ্সি কাকে বললে। এই বিষয়গুলি নিয়ে ইখতলাফ আছে কিন্তু ইতালাফ থাকলেও আল্লাহ আলম শেখ রাহমতুল্লা ই বলছেন যে হাদিসে কুদ্সী কাকে বলেছেন যে রেবায়তুল রবহি নবীস আসালাম যদি আল্লাহ তালা রব থেকে বর্ণনা করেন হাদিস কুদ্সি ওমারু আন্বাহি ফিলাহ কুদ্সিয়া যা হাদিস কোদসিতে রব থেকে বর্ণনা করেছেন হালুহাম যেই বাক্যটা আছে বা শব্দগুলি আছে শব্দ আর অর্থ কোন একটা কথার একটা হচ্ছে শব্দ বাক্য আর এটা হচ্ছে তার অর্থ শব্দ অর্থ দুটোই কি আল্লাহর মানে যে আলফাজগুলি বাক্যগুলি আছে সেগুলি কি আল্লাহ বলেছেন শুধু অর্থটা শব্দগুলি বাক্যগুলি এ সম্পর্কে ইতালাফ রয়েছে বলছে ইতালাফ আল মুহাদ্দেসুন আলা কৌলাইন মুহাদ্দি এই বিষয়ে দুটি মত রয়েছে দুটি মত রয়েছে তার মানে একদল বলছেন যেমন আল্লাহর কালাম শব্দগুলি আল্লাহ আর মা না অর্থ আল্লাহ ভাব অর্থ আল্লাহ তাহলে কোরআন সাথে হাদিসে কুদ্সির কি পার্থক্য হলো যদিও অন্যান্য পার্থক্য আছে বেশ কিছু দিক থেকে পার্থক্য রয়েছে যেমন কোরআনে কেরিমের সালাতের ভিতরে সুনিজ তার নামাজ হবে না একদল বলছেন শব্দ অর্থ দুটোই হাদিসে কুদ্সির কার পক্ষ থেকে আল্লাহ আল্লাহরি কালাম শব্দগুলিও আর একদল বলছেন তো এই পার্থক্য যদি করা যায় অর্থটা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আর শব্দ রসুর উল্লাহ সাল্লা তাহলে সাথে পার্থক্য হয়ে যান করিমের সাথে পার্থক্য হয়ে যায় হাদিসের তার সাথে সম্পৃক্ত করে রসুল বর্ণনা করেছেন কাল আল্লাহ আল্লাহ বলছেন আদম ইবন আদম আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে ইত্যাদি এইসব রয়েছে আল্লাহ এই বিষয়ে নিরাপদ হচ্ছে যে আমরা এই বিষয়ে বেশি বাড়াবাড়ি করবো না আলাপ আলোচনার ক্ষেত্রে কারণ এই বিষয়গুলি বাড়াবাড়ি করে দলিল নেই ক্ষেত্রে রব থেকে বর্ণনাত করছেন সাহাবি বর্ণনা করছেন নবীশম থেকে আর নবীশ বর্ণনা করছেন তার থেকে আল্লাহ থেকে সে হাদিসে কুড়ছে আর কোরআনিকিমে নেই সেটা কোরআন ক্রিমে নেই হাদিসে কি প্রমাণিত হলো আল্লা তকদীর মধ্যে একটা স্তর হচ্ছে কিতাবাত আল্লাহ লিখনি তকদির কয়টি স্তর আছে চারটি স্তর আছে গুরুত্বপূর্ণ এই বিষয়টি কিন্তু তুকদির ক্ষেত্রে অধিকাংশ লোকের ক্ষেত্রে বাকি চারটার কি কি যেটা ওদের লেখা আল্লাহ আগে লিখেছেন আগে জেনেছেন হ্যাঁ এলুমুল্লাহ আল্লাহ জানেন যা কিছু ঘটবে আল্লা কে জান কখন থেকে জানেন যার কোন বছর আগে জানতাম না ধরেন তারপরে জানলাম তাহলে একটা জানার কি আছে ইব্দ আছে শুরু আছে সূচনা আছে আল্লা কোন শুরু নেই প্রথম এবং শেষ ঠিকই তেমনি তার শেফাত হ্যাঁ তার এল তার আদি অন্তনে এলমুল্লাহ আর দ্বিতীয় হচ্ছে যেটা আল্লাহ জানেন সবই জানছেন সুতরাং সব কি করেছেন যখন যেটা হবে সৃষ্টি হবে আল্লাহ জানছেন আল্লাহ লিখে রেখেছেন আর সেই অনুযায়ী সৃষ্টি হচ্ছে যেই দিনে আপনার ছেলের সম্পর্কে আল্লাহ জানেন যে আপনার ঘরে একটা ছেলে বা মেয়ে হবে आ, लिखा जिसमय मुहूर्ते हाय मुहूर्ते मत ओम आल्ला हायर सृष्टि मत खाल हम आल्ला आल्ला इच्छा कि आल्ला इच्छार बिुदे कि भलो हक मंद हम सब आल्ला इच्छा বিরুদ্ধে যদি কিছু ঘটে তার মানে সেখানে অক্ষম অপারগ আর আল্লাহ রব আলমিন সক্ষম সর্বশক্তিমান বুঝতে পারছেন যুক্তিটা আমাদের অনেকের প্রতিষ্ঠান আছে ধরেন বা পরিবার আছে প্রতিষ্ঠান বাঁধবেন নিজের পরিবার আছে নিজের বাড়িতে এমন কিছু ঘটছে যেটা আপনার ইচ্ছার বিরুদ্ধে তার মানে সেই ক্ষেত্রে আপনি অপারক আজেজ আর আল্লাহ সম্পর্কে আল্লাহ ওমা কান আল্লাহ জেজ আহমিন শেখ আল্লাহকে কোনো কিছু আজিজ করতে পারেন না অপারক অক্ষম করতে পারেন আল্লাহ চারটি স্তর মনে থাকবে गुरुपूर्ण जी हाँ ने कतल ने क्षेत्र कल हासान सद गुना क्यों लिखा से मान मजबूर न এর যে আজকে ইসলামী সেন্টার রাখায় বুধবার এসা সালাতের পর আমরা এতটা টাইমে পৌঁছিব লিখা আছে ঠিক বুঝেছি আল্লাহ জানছেন আল্লাহ লিখে রেখেছেন যখন আমরা চলে আসলাম সেটা আল্লাহর আমাদের কর্মটা কমা আমাদের কর্মগুলি আল্লাহ সৃষ্টি করছেন এবং আল্লাহ বোঝা গেছে না আল্লাহ হয়েছে না স্বাধীন ভাবে এই স্বাধীনতা আমরা এহসাস করছি কিনা হুস হিসেবে হচ্ছে অনুভূতির দলিল দলিল অনেক রকম দলিল আছে এগুলি হচ্ছে মনথ লজিক ফালসফা कोई नहीं बाजन ना अनुभव कर सूतरा जरा जबरिया গোহরা পথভার বলছে ইনসান মজবুর যখন লেখা আছে কি গোহালিখানা যা লিখা তারপরে এটা একটু বিস্তারিত বর্ণনা করছেন বলছেন যে এই হাদিস আমাদেরকে বাঘ ভঙ্গিমা শিখায় কথা বলার ঢং শিখায় সহজ ভাষায় कथा बार पद तरीका हादिशे। हादिशे तरीका प्रथम एक विषय बर्णनाल विस्तारित बर्णना देखें खबर गुल সে নাম সংক্ষিপ্ত সংবাদ আর তারপরে তখন বিস্তারিত কথা বলার মধ্যে একটা ভঙ্গিমা হচ্ছে প্রশ্ন করে শুধু বলতে না থেকে প্রশ্ন করে বলেন তো এই বিষয়ে অচেতন হয়েছিলেন একটু উদাসীন গাফেল হয়েছিলেন একটু সজাগ হয়ে গেলেন তো আর তারপরে তখন উত্তরটা বলা হয় বাক মা ভালো বাক পদ্ধতির একটা হচ্ছে যে আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো বিশেষ কথা আপনাদের সামনে বলবো তারপরে তখন কথাটি বলা হইলো ঠিক না এমনি বলে দিলে এত গুরুত্বপূর্ণ কথা হলো কিন্তু আপনি কোন গুরুত্ব দিলেন না হয়তো এখান থেকে ঢুকলো আর এখান থেকে বেরিয়ে চলে গেল কিন্তু ওই যে প্রথম খানে বলা হয়েছে ভালো করে শুনে নিলেন এই জন্য বলেন যে তগদিরের এই চারটি স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলিক আল্লাহ আলম থেকে বর্ণনা করছেন ফামান হাম্মা বে হাসান সেটা বিস্তারিত এই ভাবে যে সুতরাং কোন ব্যক্তি যদি ইচ্ছা করে নাকির হাম্মা মানে ইচ্ছা করা বেহাসনেতেন কোন একটি নেখির ভালো কাজ করার ইচ্ছা করে হাম হাম মানে প্রাথমিক ইচ্ছা আর আজ মানে হচ্ছে একবারে গভীর ভাবে ইচ্ছা করা দৃঢ় হয়ে ইচ্ছা করা তো ইচ্ছারও কিন্তু বিভিন্ন স্তর আছে হ্যাঁ যেমন একজন বলছে আমারও উমরাতে ইচ্ছা ছিল কিন্তু কর্ম তৎপর হয়নি চেষ্টা করেনি ইচ্ছা আছে মনে মনে হইল না কাজ শুধু ইচ্ছা দিয়ে সামান্য ইচ্ছা দিয়ে প্রাথমিক ইচ্ছা দিয়ে কাজ হবে না কি হইতে হবে আজম দৃঢ় হইতে হবে আল্লাহ বলছেন ফাইজা আলাহ যখন দৃঢ় করবে তখন আল্লাহ ভরসা করে কাজ শুরু করে দাও আর একটা হচ্ছে এরাদা মাঝামাঝি হচ্ছে এরাদা এরাদা মনে তো ইচ্ছা শাহ আয়া শাহ তার মানে তো ইচ্ছা बेस किसु दिन কিন্তু সংক্ষেপ হাদিসের ব্যাখ্যা করলে এইভাবে বলতো ফালাম ইয়াল সে আমল টি করতে পারলো না করতে ইচ্ছা করলো তারপরে করলো না অর্থচ করতে পারবে আবার নেকির কাজ আপনাদের সাথে অনেক ইচ্ছা রেখেছিল প্রাথমিক ইচ্ছা ছিল যে আজকে ইসলাম সেন্টার নাকা দাসে যাবো তারপর আসতে পারবে তারপর আসলো না তো নাকি ভাবে বসে বসে না অযৌক্তিক কথা নেকি পাবে না হঠাৎ করে ক্লান্ত হয়ে গেল অথবা একটা জরুরি কাজ সামনে চলে আসলো কোম্পানি টেলিফোন চলে আসলো হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বাধা হইতে পারে বিভিন্ন বাধা হইতে পারে সে ইচ্ছে করে ভালো কাজ থেকে বিরত হইল না বড় ইচ্ছা ছিল করব কিন্তু করতে পারলো না কাতাবা বা হল্লাহ ইন্দা হাসান তাহলে আল্লাহ তার নিকটে লিখবেন হাসানতেন কামেলা পূর্ণ নাকি পূর্ণ নাকি লিখবেন করতে পারল না সেই জন্য অনেক সময় আমাদের এরকম ভাই পুজো করে মসজিদে যাব জামাত ধরবো তাহারিমা ধরার নাকি পাবেনা কারণ আপনি ত্রুটি করেন না এখন চেষ্টা ছিল ইচ্ছা ছিল যে আমি শুরু থেকে ধর রাত এই জন্য খালেজ করেন রাত্রে সব সময় আপনি ইচ্ছা করে শুয়েছেন বরং হয়ে পারেন আল্লাহ যাকে তফিক দিবে সে হইতে পারে পারবে না হ্যাঁ দুর্বল মন নিয়ে নাই একবারে অন্তর থেকে ইচ্ছা করে শুয়েছেন যে আমি তাহ যুদে উঠবো তাহ যুদে উঠতে না হা দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিসের প্রয়োজন নিয়ে আল্লাহর জন্য নিষ্ঠা হলুসিয়াত আর যেটা সেদিনের নিয়তের সততা নিয়ত মানে শুধু দুর্বল নিয়ত নয় হচ্ছে আর আপনি গড়িমসি করবেন না অলসত করবেন না লাফ দিয়ে উঠে যাবেন না বন্ধ করে শুয়ে গেলেন আর বলছে আমার নিয়ত ছিল কিসের নিয়েছিলেন শুয়েছেন অত সচেতন অবস্থা বন্ধ করছে না হ্যাঁ এটা না আল্লাহ দেখছেন সবকিছু কিন্তু যে লোকটি এইরকম কোনো যারা বিশ্বাস না করেন তো ডিউটির দিনে মুসল্লির সংখ্যা দেখেন আর ছুটির দিনে মুসলির সংখ্যা দেখেন আজকাল রাত একটু বড় হয়েছে সুতরাং পার্থক্যটা একটু কম বুঝতে পারবেন হয়তো কারণ ঘুমপোরা হয়ে যাচ্ছে হয়তো চলে যাচ্ছে কিন্তু দেখেন শুক্রবার শনিবারের মুসলির সংখ্যা দেখেন আর আপনি ডিউটির যে দিনগুলি রয়েছে রবিবার থেকে বৃহস্পতিবার মুসলি সংখ্যা দেখবেন ডিউটির দিনে যেহেতু ফজর ডিউটি সুতরাং মুসালির সংখ্যা অনেক বেশি অথচ ডিউটি করতে হবে তারপরে মুসলি সংখ্যা বেশি কারণ ডিউটিতে যেতে হবে তখন দশ মিনিট আগে উঠে নামাজটা পড়িলি মসজিদ তারপর টন দি তো এটা এখলাসের নামাজ নয় ঠিক লাগছে নামাজ আর আমার ভাগের সময় হোক অথবা কফিলের ভাগের সময় হোক যেমন মাগরে বেশা নামাজ ডিউটির সময় নামাজ মালিকের যতক্ষণ রেস্ট করতে পারে ততক্ষণ শরীর আরাম হ্যাঁ ওইখানে তো নামাজের সংখ্যা অনেক বেশি মাগরে বেশাতে झमेला नियत कर उद्देश्य करे फलालो दस गुण रही सर्वनिम्न एक दस करबें सात शत थे बहुत बर्धित होते आल्ला कार कत गुण हे एक हासान आन सर सला কমপক্ষে দশ গুণ পেয়েছেন আপনি এই জন্য পাঁচ অক্ট সালাদিসকাউন্ট করে যখন পাঁচ নিবিদাই হচ্ছেন তখন বলছে হিয়া মোহাম্মদ হিয়া খামসুন ওয়াহিয়া খামসুন তোমাকে আদায়ের দিক থেকে পাঁচ কিন্তু কিন্তু সবের দিক থেকে সেটা খামসুন পঞ্চাশ কিন্তু এটি হচ্ছে এই ফর্মুলা থাকবে না শুধু সেটা যেতে পারে। আর একশো আবার তার চাইতে পারে তার চাইতে বেশি হইতে পারে চিন্তা করেন একশ লোক নামাজ না পড়লে তার মনের অশান্তি থাকে আর নামাজ পড়লে তার চক্ষু ঠান্ডা হয় মন ঠান্ডা হয় হ্যাঁ নামাজ পড়লে মনে হচ্ছে দুনিয়া বিমুখ হয়ে যায় জহুদ আর তাকুয়া তার বৃদ্ধি পায় আর আর একটা লোক নামাজ পড়লে এই কলেচিন নয় যদিও তার নামাজ ও আছে দুটো সমান হবে না আর এক লোক যার সে নামাজ পড়লো সংখ্যার দিক থেকে সংখ্যা পূরণ ঠিকই করলো কিন্তু তার খুশুই নেই জহুদ আর তাকুয়া নামাজের মাধ্যমে আসা তো দূরের কথা তার খুশুই নেই নামাজে ঢুকলো আর বের হইলো কেউ যদি কোন গনার ইচ্ছা করে পাপের ইচ্ছা করে মনে শয়তান বাস করে সেরা অপসারে চলাফেরা করছে ইন্ শান্দম রসুর বলছেন শৈতান আদম সন্তানের দম রক্তের যে মাজরা মাজরা মানে হচ্ছে সেরা যেই সেরা উপসেরা রক্ত চলাচল করে তাহলে প্রত্যেকটি সেরা উপসেরা যেগুলো চলাচল করছে সেগুলি দিয়ে শয়তান কি করছে এজড়ি ফিরে করছে এটা ইলমুল গাইব এটা ইমান বিল গাইব এই গাইবের কথা আল্লাহ বলেছেন সেই জন্য জানছি নাহলে জানতাম না বলতেও পারতাম না মানুষ যখন বেশি না খেয়ে থাকা সেটা এবাদতে না খেয়ে থাকা এমনি না খেয়ে না। একটা হচ্ছে কাফেরদের ডায়েট কন্ট্রোলের না খেয়ে থাকা বা আজকাল মুসলিম সমাজের ফাঁসে ডায়েট কন্ট্রোলের না খেয়ে থাকা রাত্রে কিছু খায় না একটু আ একটু ফ্রুট খেলো বা কিছু খেলো কিছু সালাদা না সকালে নাস্তায় দুপুর পর্যন্ত অনেকে এইরকম আছে কেউ কৃপণতার জন্য কেউ খাই না আমি ভালো লাগে না ইত্যাদি ইয়েতে কিছু হবে না কিন্তু যদি এবাদতের অবস্থায় না খেয়ে থাকে সে আমা খেয়ে থাকা অনাহারে থাকে এতে কি হয় এক তো দুই নম্বর হচ্ছে যখন মানুষ না খেয়ে থাকে তখন যে মজরা দম রক্ত চলাচলের রাস্তাগুলি সেরাগুলি রয়েছে সেগুলি সংকুচিত হয়ে যায় সংকুচিত হয়ে যায় সংকুচিত হয়ে গেল এই জন্য শ্যাম অবস্থায় রোজার অবস্থায় থাকলে শৈতান মানুষকে বিভ্রান্ত করতে কম পারে দূরে থাকে তখন স্বাভাবিক ভিড় ভাড় থাকলে আমার ওই জায়গায় এড়িয়ে চলার চেষ্টা করি ভিড় ভাড়ের জায়গা এলার চেষ্টা করি শুক্রবার জীবন কখনো পেতে পারবেন আমি পছন্দ করি না তাই না তো কারণ ভিড় কষ্ট লাগে ভিড় কি লাগে কষ্ট লাগে মানুষকে মানুষ কষ্ট লাগে তো জিনতো মানুষের মতো মাখলুক হ্যাঁ জিনশাইতান যখন রাস্তা সংকীর্ণ হয়ে যায় তখন প্রশস্ত হয়ে যায় প্রশস্ত হয়ে যায় তখন দৌড় দিয়ে ছোটাছুটি করতে পারে যখন বেশি ছুটাছুটি করতে পারে শরীরের ভিতরে তখন বেশি অশা দেয় কোমর দেয় আর পথভ্রষ্ট করে জি স্যামের হেকমত এই বিষয়গুলি আমার আলোচনা করেছেন তো যখন মানুষ কোন গুণার ইচ্ছা করে ফালামিয়া কিন্তু সেটা করলো না করতে পারলো না গুনহার ইচ্ছা করলো আর তারপরে করলো না না করতে পারলো না করলো না হ্যাঁ করতে পারলো না করলো না কাতা বাহ্লাহ ইন্দ হাসান तकदीर लिखा जखस्था तरी तकाम कम सम्मानित लेखकगण लिखे जी नाम लेखा कर्मलिपि लिखा আল্লাহ লিখবেন মানে আল্লাহর মালায় ফেরে লিখবেন তারপরে না উদাহরণ দিয়ে বলি হ্যাঁ একটা মহিলা সাথে চ্যাটিং করতে চাইছিল চ্যাটিং করতে চেষ্টা করলো করতে পারল হঠাৎ করে আর একজন চলে আসলো যার ফলে পেল না করতে পারলো না লিফট দিল না বরং গুনা হবে তা কথা বোঝা গেছে তাইলে এখানে করলো না কেন করলো না মানুষের ভয়ে না এটাও লাগাইতে দেখি একটু করেই দেখি আর তারপরে তখন আল্লাহর ভয়ে তাকে ধরলো আর তারপরে একজন আমি মুসলিম একজন হামাজি মানুষ আমার জন্য এটা হারাম জায়জ নাই আমি পাপে লিপ্ত হব না আমার অন্তরকে এই সব শয়তানি কাজ থেকে অন্তরে পাকবো সুতরাং সে কি হয়ে গেল থেকে বাঁচলো সেই জন্য ওয় হাম্মা বিহা আর যদি কেউ ইচ্ছা করে নেই পাপের ফামেলা সেই পাপটি করে ফেললো কাতাবাহ সাইয়া আতন ওয়াহেদা তো আল্লাহ লিখবেন সেটাকে একটি গোনা হিসাবে গোনা করে ফেললো এক গোনা লিখবেন দশও হইল না একশো আর সাতশো আর বহু গুণ হত হতো দূরের কথা তবে জায়গা বিশেষে কাল বিশেষে অবস্থা বিশেষে গোনা বেড়ে যায় কিন্তু এটা মনে রাখবেন বাইরে একটা গোনাহার মসজিদে গোনা সমান অন্য অন্য শহরের গুন মক্কার মদিনার গোনা সমান হারামের ভিতরের পাপা হারামের বাইরের পাপ সমান রমজান মাসের পাপা রমজান ছাড়া পাপা রমজান মাসের পাপা অন্য মাসের পাপ সমান অবস্থার ব্যক্তির পরিপ্রেক্ষিতে ব্যবিচার যে মেয়ের সাথে বিবাহ যায় তার সাথে ব্যবিচার আর মাহারামের সাথে হারাম মেয়ে যার সাথে বিবাহ করে হারাম তার সাথে ব্যবচার সমান দূরের কোন মহিলার সাথে আর প্রতিবেশীর বা মেয়ের সাথে সমান হাদিস করে না যে বড় কাবিরা গুনা গুলির মধ্যে যে বড় কাবিরা গুণা উল্লি একটি হচ্ছে তোমার প্রতিবেশীর বইয়ের সাথে স্ত্রীর সাথে বা মেয়ের সাথে যদি জেনা করো তাহলে বোঝা গেল যে জেনা তো সময় কাবিরা কিন্তু সেটা যদি প্রতিবেশী হয় এইরকম সেটা যদি মাহারাম হয় হ্যাঁ তাহলে সেটা আরো বড় কাবি রা হয়ে যায় একটা লোক কাফেরদের পরিবেশে একটা পাপ করছে আর একটা লোক সৌদি আরবে মুসলিম পরিবেশে পরিবেশে এত সুন্দর একটা সমাজ আর এখানে নেকি করা কত সহজ তারপর এখানে পাপ করছে সমান না কোয়ালিটির দিক থেকে তখন পাপের কোয়ালিটি বাড়ছে পাপের কোয়ালিটি পাপের কোয়ান্টিটি বাড়বে কিনা এটা নিয়ে এখতে লাভ আছে অবশ্য পরিমাণ বাড়বে কিনা কিন্তু কোয়ালিটি পাপ যেমন নেকির ও কোয়ালিটি আছে তেমন পাপেরও কোয়ালিটি আছে নেকির যেমন কোয়ালিটি আছে পাপেরও তেমনটি রয়েছে তো এই ছিল হাদিসেপে আলোচনা হল মুসিম রাহিম রাহিম বর্ণনা করেছেন এই হাদিস সম্পর্কে আলমিন ওসাইম রহমতুল্লাহ খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সেই কথাগুলি কিছু পড়ে শোনায় তিনি বলছেন ওয়ালিল করে যে ব্যক্তি পোষণ করল কিন্তু সেই ব্যক্তি করল না আলা কয়েক রকম হইতে পারে রকম নয় তার মধ্যে দু রকম কিন্তু বললাম দুটো অলরেডি বলা হয়েছে একটা হচ্ছে করলো না আর একটা হচ্ছে নেকি করতে ইচ্ছা করলো আর করলো না অথচ করতে পারলো আর হচ্ছে করতে পারলো না সক্ষম হলো না তো আল ওয়াজ আউ্ল তিনি আরো বিস্তারিত বলেছেন প্রথম অবস্থা হচ্ছে আবি আসবাবিহা সেই নেকির কাজটা করার জন্য যেসব উপায় বা মাধ্যম রয়েছে বাধ্য চেষ্টা করল নেকির কাজটা করার চেষ্টা করলো আল্লাহরেখা তবে সেটা সে পারল না না। আমাদের ইসলাম সেন্টার এই আলোচনায় আসবে সেই জন্য রাস্তায় দাঁড়ালো গাড়ি ধরার জন্য কোন গাড়ি পেলো না আসতে পারল না কিন্তু নেকি পেয়ে গেলো কিন্তু আপনাদের সমানে এর জন্য পূর্ণ নেকি লিখা কারণ সে কি করেছে প্রচেষ্টা করেছে জি হিজরতের ওই জায়গায় পৌঁছিতে পারল না তাকে মৃত্যু পেয়ে গেল হজের জন্য বেরিয়েছিল রাস্তাতে মারা গেল নেই মারা গেল ঢাকাতে মারা গেলো অথবা বা হজের মৌসুমের আগেই হজের একদিন আগে মারা গেল হজ করতে পারলো না হাজি যে হজ টা পেয়ে যাবে প্রতিদান বা নেকি আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে পেয়ে গেছে অথচ মারা গেছে লোকটিসানি দ্বিতীয় অবস্থা হচ্ছে নাকির ইচ্ছা করল কেন ছাড়লো ওর চাইতে বেশি নেকির চান্স পেয়ে গেল বেশি নেকির চান্স পেয়ে গেল সেই জন্য ফাহাজ হাসান আল উলিয়ায় তাহলে সেই ব্যক্তি যেহেতু ছোট নেকি থেকে বড় নে ছোট নে একটা ইসলামিক আলোচনা শুনবো বসে অনলাইনে জি হ্যাঁ কিন্তু হঠাৎ করে জানতে পারলো যে ভাইরা যাচ্ছে গাড়ির ব্যবস্থা যাচ্ছে ইসলামিক সেন্টারে গিয়ে সরাসরি দার্শনার জন্য সেই ব্যক্তি ছিল এখানে আপনি প্রশ্ন করলেন তাতে অনেক কিছু জানতে অথবা আপনার ভাইরা কেউ প্রশ্ন করলো অনেক অতিরিক্ত কিছু জানতে পারলেন কিন্তু সেখানে একতরফা শুনতে আছেন প্রশ্ন করার সুযোগ নেই অনলাইনে তাই না তারপরে ওখানে যে বলা হচ্ছে অথবা আপনি ওস্তাদ জিজ্ঞেস করে নিতে পারবেন পার্থক্য আছে না জি হ্যাঁ এরকম ছোট নাকি বড় নাকি মেলা উদাহরণ হতে পারে একটা লোক নিয়ত করেছে যে মদিনে যাবো মদিনে যাব। তৃতি অবস্থা হচ্ছে আইয়াত্র নেকির নিয়ত করলো কিন্তু অলসতা করে ছেড়ে দিল চেষ্টা করলো না অলসতাই ছেড়ে দিলো যেমন একটা লোক নফল নামাজ পড়া নিয়ত করলো যে নফল নামাজ পড়বো নামাজ কোনো সাথী বন্ধু হঠাৎ করে নখ করলো তার এসে যে চলো যাই একটু হাঁটতে যাই হেঁটে আসে একটু মর্নিং ওয়াকিং করে আসে ফাঁতারা সোলাত নামাজ ছেড়ে দিলো দিয়ে চলে গেলো হাঁটতে আউ্ল প্রথম যে নিয়তটা ছিল সেই নিয়তের ওপর তাকে সব কিন্তু কর্মের তাকে সব দেওয়া হবে না কারণ সেই কর্ম করল না আল আল ফেল্লাম ইয়ফ আলহ বেদুনে বিনা ওজরে ওজোর কিছু ছিল না যায় করতে পারবেন এমন কথা নেই আফজাল আর কোন উত্তম কাজও করলো না कि दिया दवाद सब कम जो नियत छ प्रथम दिन संकल्प हो चल से क्योंकि ने कि पाने क्ज टी करे कितो पाने তাহলে তিনটি অবস্থা অন্তরে প্রতিজ্ঞ হলো একটা পাপ করে ফেলবে ইচ্ছা প্রাথমিক ইচ্ছা হচ্ছে যে মনে কোন খারাপ কথার উদ্রে হওয়া এমনি অবস্থায় চলতে চলতে হঠাৎ করে ভালো মানুষেরও মনে খারাপ কোনো কথা আসে জেগে উঠে ভেসে উঠে এটা শুধু এটা ছিল না বরং সে করবে সুম্মাই ও রাজ ও নার পরে সে আত্মসমালোচনা করল ফয়াতিল্লা তারপরে আল্লাহর সন্তোষির জন্য পাপটা ছেড়ে দিল আল্লাহর সন্তোষির জন্য পাপটা ছেড়ে দিল এটা বলেছি প্রথম তাহলে এই ব্যক্তি হাসান আনামলা পূর্ণ নেকি লিখা হবে কারণ তারা কাহালিল্লা এই গোনা ছেড়েছে আল্লাহর জন্য আর সে গোনা করেও নি হ্যাঁ করলে গোনা লিখা হইতো দ্বিতীয় অবস্থা হচ্ছে নিয়ত করলো আর দৃঢ় হইল করতে না করবে কিন্তু পাপ করার জন্য চেষ্টা করা যেটা যেমন নবী সাল্লাহ্লাম কার সম্পর্কে বলেছেন ওই লোক সম্পর্কে যেই লোকের গরিব পয়সা নেই আর এক লোকের কাছে পয়সা আছে তখন ওই পয়সা লোক যখন অনেক দান খায়াত করছে তখন সে আল্লাহ কে বলছে আল্লাহ যদি আমাকে আমি আমল করতাম আমি ওর মতো আমল করতাম যে মনে আকাঙ্ক্ষা আল্লাহ আমার কাছে পয়সা তাহলে ও সাদা করছে ওর লোকজনকেফতারি করাচ্ছে আমিও করাইতাম সৈয়া নিজের উপরে বাড়াবাড়ি করেছে ধন সম্পদের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে মানে ধন সম্পদ সে এদিক সেদিক খরচ করছে তার জন্য মানে পাপের কাজে খরচ করছে তার জন্য পাপ লিখা হবে কিন্তু तृतीय अवस्था लिखी सैया गुणार इचा करलाफिले गुना कर चेस्टाओ करलो अपार्पष्ट সেই ব্যক্তি গুনহার যেন কি করেছে চেষ্টা করেছে যেমন বলেছেন দুই দিক থেকে মুসলিম যদি তরবার নিয়ে এক অপরকে মারার জন্য বের হয় তাহলে যে খুন হবে সেও জাহান নামে যাবে আর যে খুন করবে সেও জাহান নামে যাবে যে খুন করলো কিন্তু জাহান্ন হলো তাকে অথচ সে এখানে মজলুম মনে হচ্ছে মজলুম কিন্তু কি করা জন্য বেরিয়েছিল জুলুম করা জন্য বেরিয়েছিল চেষ্টা করেছে খুন করার চেষ্টা করেছে অপার পারেনি খুন করতে তখন খুন হয়েছে এইরকম কোন একজন চোর চুরি করতে ঢুকলো কিন্তু বাড়িওয়ালা জেগে গেল আর চুরি করতে পারলো না তখন পালিয়ে গেল চুরি হবে হবে। চতুর্থ একটা অবস্থা লিখেছেন শেখিন বিস্তারিত লিখেছে এটা দিয়ে শেষ করে দিই তিনি বলছেন আরে এটি শেষ অবস্থা তার বলছেন যে একটা লোক গুনহার নিয়ত করল। আর তারপরে গন হা থেকে মনটা ফিরিয়ে নিল কিন্তু আল্লাহ সন্তুষ্টের জন্য না। আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্টের জন্য আল্লাহ ও অপারগ হল না কোটা করতে পারতো কিন্তু সে কাজটি করলো না কেন করলো না আল্লাহর ভয় আল্লাহর ভয় হইলো তো নিঘি পেত আল্লাহর ভয়ও না এমনি ছেড়ে দিল করব না থাক কাজ করব না তাহলে আর অপার ও গহাইনি অপারও চেষ্টা করেছে এরকম নয় তারপরে সে অপার ও গহাইনি এমনি ছেড়ে দিল মনটা ফিরে গেল ফিরে গেল সে যেন নেই তার গোনাও নেই জি যাই হোক বিস্তারিত ব্যাখ্যা করেছেন উনি কিন্তু আমরা যেটুকু প্রথমে আলোচনা করে সে আশা করি অতি যথেষ্ট জাক্লা খেয়ের ও সাল্লদী ওসহ